আবু ওসামা রদাল হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লি সালাম যখন খাদ্য গ্রহণ শেষ করতেন রাবি আরও বলেন নাবি সাল্লু আলয় সাল্লাম এর দস্তরখান যখন তুলে নেওয়া হতো তখন তিনি বলতেন অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি যথেষ্ট খাইয়েছেন এবং পরিতৃপ্ত করেছেন তা থেকে মুখ ফেরানো যায় না এবং তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা যায় না রাবি কখনো বলেন হ্যাঁ আমাদের রব তোমার জন্যই সকল প্রশংসা এর থেকে মুখ ফেরানো যাবে না একে বিদায় করাও যাবে না एर बेपर हवा जा रब